আমাদের দর্শের বিষয়বস্তু ছিল ইমান সম্পর্কে গত সপ্তাহে ইমানের শাখা সম্পর্কে आलोचना शेष कर इमान हमें स्तर द्वित स्तर ईमान तीन टी स्तर उल्लेख करहमत आली इसलम ईमान एहसान तो दिन द्वितीय स्तर हे इमान और इमान सम्पर्क जमन एर आगे ये दर्शी बार बार बोले शाखा गुल्लेम शाखा सम्पर् करीम उल्लेखा बना शान इमान कत अच्छी सब सब चाहते उचू शाखा हम्म सब चाहते उचू शाखा हमेशा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 द्वित विषय रही है इमान सम्पर्क इमान रोकन इमान गुली रोक जमा हमकान अर्थात इमान खुटी स्तम्भ इमान स्तम्भ एवं शाखा कि पार्थक्य बरबी भाषा बोल सब ईमान ईमान शाखा प्रशाखा और अर्कानुलमान ये दूटी विषय पार्थक्य की बुझार प्रयोजन रहा ইমানের শাখার কথা বলতে গিয়ে সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখা বলা হয়েছে আর শাখা সত্তরের বেশি বলা হয়েছে তখন ইমানের আর কান বলতে গিয়ে ইমানের স্তম্ভ বলতে গিয়ে কয়টি বলা হয়েছে ছয়টি ইমানের আর কান বা ইমানের খুঁটি স্তম্ভ হচ্ছে ছয়টি তারে যখন এখানে ছয়টি ওখানে সত্তরের বেশি তাহলে নিশ্চয় দুটি আলাদা আলাদা বিষয় এক বিষয় নাই शाखागुलर क्यों सामिल आह्य आमान शाखा अंतर क्या सामिल आ বাজ্যিক আমল জাহেরি আমল ও আছে এই জন্য দেখা যাচ্ছে ওই হাদিসটিতে যে হাদিসে বলা হয়েছে যে ইমানের সত্তরের বেশি শাখা রয়েছে সর্বোচ্চ শাখা বলা হয়েছে লাইলা বলা যার সম্পর্ক বাজ্যিক আমলের সাথে আপনি জবানবি লাহা ইহাদ তারপরে সর্বনিম্ন যে শাখা বলা হয়েছে সেটি হচ্ছে কষ্টদায়ক বস্তু সারানো সেটি হচ্ছে বাহ্যিক আমল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 সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত বাহ্যিক জাহেরি আমলগুলি সম্পূর্ণ না করবি তাহলে নামাজ না হলে ইমান নেই যদিও বাহ্যিক আমল রোজা না হইলে ইমান নেই বা ইমান অসম্পূর্ণ জাকাত নেই জাকাত জাকাত বাজ্যিক আমল ইমান নেই অসম্পূর্ণ ইমান হজ নেই ইমান নেই অসম্পূর্ণ ইমান পর্দা নেই অসম্পূর্ণ ইমান যদি এগুলি সম্পর্ক হচ্ছে বাজ্যিক আমলের সাথে ইমানের শাখাগুলি সম্পর্ক হচ্ছে ভিতরের আমল এবং বাইরের আমল সবগুলির সাথে আর ইমানের আর কান যেখানে বলা হয়েছে বা স্তম্ভ বলা হয়েছে ছয়টি এগুলির সবগুলির সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে এবং দিনের মৌলিক বিষয়গুলির সাথে তাতে শাখাপুর শাখাগুলি নাই দিনের মৌলিক বিষয়গুলি রয়েছে যেগুলিকে বলা হয় আকিদার ভাষে অসুলুল আকিদা বিশ্বাসের বুনিয়াদি বিষয়গুলি যেগুলি বিশ্বাস করতে হবে এবং মৌলিক বিষয় বিশ্বাসে আর এই মৌলিক বিষয়গুলি এই স্তম্ভগুলির ওপর বাকি ইমানের শাখা প্রশাখাগুলিকে আপনাকে সাজাতে হবে ইমানের শাখা প্রশাখাগুলি সাজাবেন কিসের ওপর আর কানুন ইমানের ওপর ইমানের স্তম্ভগুলির ওপর ইমানের খুঁটিগুলি স্তম্ভ যদি ঠিক না থাকে নড়বড়ে থাকে দুর্বল থাকে শাখা প্রশাখা যত সুন্দর থাক কাজে আসবে না যেমন উদাহরণস্বরূপ আপনার আল্লাহর প্রতি মান না থাকে আর মুখে যদি বলেন কোন কাজ আসুন যদি প্রতি আল্লাহ না থাকে তবদির প্রতি বিশ্বাস না থাকে পরকালের প্রতি বিশ্বাস যদি না থাকে আর জন কল্যাণ মূলক কাজ করছেন মানুষের সেবা করছেন মাতা পিতার খেদমত করছেন রাস্তা ঘাট তৈরি করছে রাস্তাঘাট বান বন্যায় কেটে গেছে বর্ষা বৃষ্টিতে কেটে গেছে হা হাত রাতারাতি রাস্তাঘাট তৈরি করে দিল কিন্তু ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তা ঠিক নেই তাহলে এগুলি কাজে আসবে না এটা কি বললাম যে ইমানের যে স্তম্ভাগুলিকে নামাজ আহ কষ্টদায়ক বস্তুকে সরানো লজ্জা করা যতগুলি যতগুলি ভালো কাজ সবগুলি ইমানের শাখা পোশাখে হবে সত্তরের বেশি তার মধ্যে সবগুলি नेक चले आसमान सम्पर्क शाखा स्तम्भ सम्पर्क कथा लेखक विभ्रांत भूल कर कारो शमान स्तम्भ ना, ना, ना इसलाम स्तम्भ একাকার করে দিবেন না যাতে গোলমালনা হয়ে যায় আপনার ইসলামের স্তম্ভ পাঁচটি এতে কোনো দিক মত নেই নবী করিম সাল্লাহ বলেছেন ইসলামের সংগাদি থেকে হাদিস আসছে শেষ দিক আর ইমানের স্তম্ভের কথা নবী সাল্লাম ছয়টি উল্লেখ করেছেন পাঁচটিও নয় অর্থাৎ তবদিরকে বাদ দিয়ে নয় আর সাতটিও নয় যা অনেকে বলে থাকে বা আমাদের দেশে মুখস্থ করানো হয়ে থাকে সেটি আলাদা কিছু নেই সেটি আখেরাতের অন্তর্ভুক্ত যা মুখস্ত করানো হয় তো ইমানের স্তম্ভ ছয়টি প্রথম হচ্ছে বিল্লাহ আল্লাহর প্রতি মানে বিশ্বাস করা ইমানের শাব্দিক অর্থ হচ্ছে তসদিক বিশ্বাস করা আর বিশ্বাস হয় কি দিয়ে মুখ দিয়ে না অন্তর দিয়ে অন্তর দিয়ে আর ইমানের যে বুনিয়াদী বিষয়গুলি বা স্তম্ভ গুলি সম্পর্ক অন্তরের সাথে হৃদয়ের সাথে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার জন্য আল্লাহ তাড়াতাড়ি কারণ আল্লাহ অলরেডি আমাদের বক্তব্য আছে যে কোনো ইমানের ছয়টি স্তম্ভের ওপর বক্তব্য আছে আল্লাপ প্রতি ইমানের একটি বক্তব্য আছে মালায় প্রতি ইমানের বক্তব্য আছে হোক তুই অমিলা আফরে অলকাদের খাই তকদিরের প্রতি মাস আগে বক্তব্য হয়েছে সুতরাং যারা বিস্তারিত জানতে চাইবেন এক একটি স্তম্ভের ওপর এক একটি করে আলোচনা আছে সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন আমাদের ইমান মোটামুটি যাতে করে ঠিক থাকে কমপ্লিট থাকে এর জন্য যা জানা জরুরি সেটুকুই শুধু বলবো এই ক্ষেত্রে তা হচ্ছে যে আল্লাহর প্রতি ইমান এই চারটি বিষয় যদি আপনার মধ্যে না থাকে বা আপনার অন্তরি বিশ্বাস না থাকে তাহলে আল্লাহর প্রতি ইমান নেই প্রথম বিষয় হচ্ছে আল ইমান কমিউনিস্টের ইমান এই জন্য নেই যে তারা বলছে আল্লাহ নেই এইরকমই কেউ যদি বেদিন বিধর্মী থাকে আর বলে আল্লাহ আছে প্রমাণ বাকি তাহলে সেই ব্যক্তি কাফের মোরত মুসলিম হওয়ার জন্য প্রথম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হইতে হবে এতটুকু যথেষ্ট না এতটুকু যথেষ্ট না আল্লাহ অস্তিত্বে বিশ্বাসী হইল কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাকের হক অন্য সৃষ্টিকে পীর বলিকে দিয়ে বসে আছে কবর মাজারকে দিয়ে বসে তাহলে তার ইমান নেই সেই জন্য চারটি বিষয় লাগবে আল্লাহর প্রতি ইমান কমপ্লিট করতে হইল प्रथम विषय आल्ला अस्तित्व विश्व खूब संख्यक द्वित विषय हम आल्लाकेबुबिया प्रभुत्वी हवा तो रबुब आल्लाजे कर्मे एककला के आल्ला क्या मन कर आल्ला क्या कर्मेर एक विश्वास हवा आल्ला क्ष जेम सृष्टिरा আল্লাহুল আল্লাহ বলছেন শুনে রাখো যে সৃষ্টি কার কাজ আল্লাহর আল আল্লাহ তাহলে আদেশ নিষেধ একমাত্র আল্লাহ আর সৃষ্টি করতে একমাত্র আল্লাহকে মানবে যে আল্লাহর কাজ রিজিক দেওয়া কার কাজ কেন রিজিক পাওয়া যায় না আজ মেরে গেল আর এতে গেলে কি বলে ভোট পাওয়া যায় না ওই এতে গেলে সিলেটে সাজালালে জ্বালালে গেলে আট গেলে তারা এরকম আল্লাহর উন্নতি সাধন করিয়ে দিতে পারে আল্লাহ কেউ তাহলে ইমান নেই তো দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর কাজে আল্লাহকে এক ও একক মনে করা এগুলি আল্লাহর কাজ সৃষ্টি করা হ্যাঁ আদেশ নিষেধ করা পৃথিবীতে যা কিছু ঘটছে বৃষ্টি দেওয়া বৃষ্টি বন্ধ করে দেওয়া কার কাজ সব আল্লাহাকের কাজ এবছর ফসলের ফলন ভালো হইল বাগানে ফলন ভালো হইলো এবছর আগের বছর গত বছর হইল না বা আগের বছর হবে না সব কম হবে সব আল্লাহর কাজ আমার মানে কাজও হয় আমার মানে আদেশও হয় তার বিষয়ে আমরের জমা যখন আওয়ামের করবেন ওর মানে আদেশ আর আমরের জমা বহু বচন যখন হবে অমর বলে আকেবিল অমর অমর মানে কার্যাবলী কাজ তো আল্লাহ দুটোরই মালিক পৃথিবীতে যা কিছু ঘটছে সবকিছুর মালিক কাজের মালিক আল্লাহ এবং আল্লাহ আল্লাহের আদেশের বাস্তবায়ন করবেন আর আল্লাহ করে মানুষের কোন আদেশের বাস্তবায়ন করবেন না তো আল্লাহ রাবুল্লা আলমের কাজ আর কিছু দুই তিনটা বললাম আর কিছু হায়াত মত দান করা হ্যাঁ হায়াত মত এটি কার ওলা কোন মতলা হায়াত ন अल्लाह जैसे तुम्हारा उपास्य बनिए फेले तुम्हारा कि हायर मालिक ना मतर मालिक ना मालिक उठाई जन्म हायन मालिक केयर मालिक तरह से गिरओलि मजा गई व्यक्ति एकमत आल्लर का नाचे कारो का चाहे मुशरे আল্লাহর কাজে সে সিরিক করল মত দান করা তার কাজ আল্লাহর কাজ যদি কেউ মনে করে যে এতদিন আমি মাদার ভক্ত ছিলাম আর যাই না কি জানি যদি তাদের অভিশাপ হয়ে যায় মরে যাব বাঁচবো না তাহলে সিরকি আসি দাদা লাভ ক্ষতির মালিক তারপরে কোল্লা আমল্লো করলেন আল্লাহ লাভ লোকসানের মালিক আল্লাহ তা বলে এগুলি হচ্ছে আল্লাহাকের বোলান কাজ দাতা কে আল্লা আেনেওয়াল আল্লাহ যখন আল্লাহাক দিতে চাইবেন কোনো মাধ্যম বানিয়ে দেবেন কারো মাধ্যমে হয়তো চাকরি আপনার হয়েছে হ্যাঁ কোনো মাধ্যম দিয়েছেন কোনো এজেন্টের মাধ্যমে বিদেশে এসছেন কিন্তু আল্লাহ পাক না দিলে কোন শক্তির দেওয়ার ক্ষমতা ছিল না কেউ যদি বলে যে না আমি বিদেশে আসার আগে আহ কোনো পীরের কাছে গিয়েছিলাম মাজারি গিয়েছিলাম আর তারপরে পীর বাবার একটি দান তাহলে মুশ্রেফ তার ইমান নেই যদিও সে নামাজ পড়ে রোজা রাখে হজ করে দাঁড়িয়ে রাখে কোনো কাজে আসবে না আল্লাহ পাকের কাজ আল্লাহকে এইরকম রয়েছে তৃতীয় বিষয় হচ্ছে ইমান সম্পন্ন করার জন্য তহিদে অলু হিয়া অর্থাৎ বান্দার কাজ যেগুলি এবাদত বন্দীর কাজ সেগুলি আল্লাহর জন্য করা বান্দার এবাদত বন্দগীর কাজ হচ্ছে সিজদা রুকু জবাই করা কাগজ কার জন্য আল্লাহর যদি বলে যে অমুক খুব বড় বুজুরগ ব্যক্তি ছিলেন তার আত্মার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করলাম তাহলে তার ইমান শির্ক রয়েছে দিন আমল বেস ইমান যারা ইমান আসলে এবং তাদের ইমানের সাথে জুলমের অর্থাৎ না কারণ এখানে সবচেয়ে বড় জুলম হচ্ছে তো উলায়ক আল্লাহমুল তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হৃদয়ার কটি বিষয় হল ইমানের সাথে হ্যাঁ তিনটি হলো কটি বলতে চেয়েছি তার आल्लारम्प्लीट कर आल्लर नाम गुणाबल्ला सब गुणावी सुंदर सुंदर गुणावी बाछाई करा विकृति बिना अस्वीकृति जे भाव आल्लासू बोले तो्लाहम से भावानी आसा আল্লাহ পাকের নাম গুনাবলী সম্পর্কে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রশ্ন কি উত্তর দেবেন আল্লাহ সবচেয়ে তারপরে আল্লাহ সম্পর্কে সবচেয়ে আল্লাহ এবং কোরআন এবং হাদিফ থেকে আমাদেরকে দিন নিতে বলা হয়েছে সুতরাং আল্লাহ এবং রসুল আল্লাহ সম্পর্কে যা বলেছেন তার নাম গুনাবলি সম্পর্কে সেইভাবে ইমান নিয়ে আসেন তহিদুল আসমা ওশেফাক এর চারটি বিষয় अल इमान बेउुद्ल्ला तहिदुल रुबुबिया तौहिदुल अलिया तौहिदुल असम से आल्ला प्रथम की इमान खुटी स्तम्भ तरह मालाय आल्ला फेरिस्ता गति विश्वास मालायिका मालाखणर जमा हालायिका आदि भाषा আমাদের দেশে ভারত উপমহাদেশে কতগুলি শরীয়তের পরিভাষাকে ফার্সিকে তর্জমা করে দিয়েছে তার মধ্যে যেমন নামাজ আর উর্জা করেছে সলাত আর সংকে তেমনি মালায় বা মালাককে ফেরেস্তা করে দিয়েছে লোকজনকে বোঝানোর জন্য আমরাও বলতে বাধ্য কিন্তু আপনারা শুনে অভ্যস্ত হন যে যদি কেউ ইমান বলে মালায়ক বলেন আর মালায়কা কি বলল নতুন কথা শুনলাম এতদিন তো জানতাম ফেরিস্তা মালায়িকা ইমানের রুকুন কি এতটুকু খোঁজ খবর নেই অতটা আপনি বলতেন যদি কোরআনে যে শব্দ উল্লেখ হয়েছে হাদিসে যে শব্দ এসেছে সেটি যদি আপনি না জানেন তো বড় আক্ষেপের বিষয় শরীয় পরিভাষাগুলিকে এই জন্য অন্য ভাষায় রূপান্তরিত না করাটাই হচ্ছে সঠিক তো আল্লাহর মালায়িকা ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস আল্লাহ ফেরেস্তাগণের প্রতি বিশ্বাসের জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন রয়েছে লেখক বলেছেন একটি হচ্ছে ফেরেস্তাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস ফেরেস্তাগনের মালায়কার অস্তিত্ব জিব্রাইল আলী সাল্লা কাইল ইসিলিতা নামে একটি আল্লাহ রাখলুক আছে অস্তিত্বের প্রতি বিশ্বাস কারণ এক জাতি এই অস্তিত্বকে অস্বীকার করেছে তাদের কথা হলো যে মালায়কা যে কোরআনে হাদিসে ব্যবহার হয়েছে এটি হচ্ছে ভালো শক্তির নাম এটি ভালো শক্তির নাম এরকম কোন সৃষ্টি নেই কিভাবে গুমরা হয় মুসলিম জাতির এক ফিরকা এইভাবে গুমরা হয়েছে সতর্ক সাবধান আজকালকার জামানা সায়েন্সের জামানা সব ক্ষেত্রে আছে দেখি না বুঝি না তাহলে কি এটি একটা ভালো শক্তির নাম মানুষের মধ্যে ভালো শক্তি আছে খারাপ শক্তি ওই ভালো শক্তিটা একটা খুব ভালো কাজ করছে এটা হচ্ছে ফেরেস্তাগত শক্তি মালায়কা মালাকি শক্তি আর আর একটা পার্শবিক শক্তি যেটা কোছে শৈতানি শক্তি এইভাবে ব্যাখ্যা করে তো বলছে না ফেরেস্তা মালায়কা নামে কোনো কোন মুকি নাই সৃষ্টি নাই যে কুফুর ইমানের একটি ফিলার গেল তাহলে একটি বিষয় হচ্ছে গনের যাদের নাম জানি না এই সম্পর্কে অসংখ্য ফেরস্তা আছেন এরকম বিশ্বাস রাখে জিব্রাইলের নাম জানি করে জিব্রাইলকে অস্বীকার করে আর রোহুল আমি নাম জানি অস্বীকার করলো মেকা ইসরাফিল নাম জানলাম কোরআন হাদিস দ্বারা তারপর বিশ্বাস করে বিশ্বাস করে তাহলে কোন খারাপ গুণ নাই মানুষের ভালো গুণও আছে খারাপ গুণও আছে মানুষ ভালো কথা বলতে পারে আবার অশ্লীল কথা বলতে পারে ফেরেস্তা ভালো ছাড়া খারাপ কিছু করতেও পারেন না বলতে পারেন না তাদেরকে আল্লাপকয় ভাবে সৃষ্টি করেছে তো মাল্লায় যে গুণাবলী আছে সেসব গুণাগলি বিশ্বাস করা ধরনের দিক দিয়ে জিবরা আলী সাল্লা সাল্লাম নবী করিম সাল্লাহ আলিয়াকে দেখা দিলেন হীরা পাহাড়ের কাছাকাছি ছয় ছ বিশ্বাস করতে হবে না হবে না বিশ্বাস করা ফরত কারণ আমরা হাজির দ্বারা জানতে পারলাম চতুর্থ বিষয় হচ্ছে যে মালায়িকাগণের বেশ কিছু আমল আছে তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন কাজে তাদেরকে লাগানো হয়েছে সে সব বিশ্বাস করা আমাদের উপর ফরজ না হইলে মালায় প্রতি আমরা ইমান নিয়ে আসলাম না জিবিরা আলী আলি সাল সালাম ওই নিয়ে আসতেন মেকাইল আলি সাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টির জন্য তারপরে ঘাস পাত এসব এসবের এই ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে ইসরাফিল আলী সাল সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে সূরের নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে যে কখন আল্লাহর আদেশ হবে পৃথিবী ধ্বংস করার দিবঙ্গুল মত আজরাইল বলবেন না আজরাইল নাম কোন হাদিসে নেই শহীদ হাদিসো নেই হয়তো ইয়াহুদি খ্রিস্টানদের কিতাব থেকে এসছে অথচ আমাদের বক্তারা আজরাইল আজরাইল বক্তা হুজুর পীর কিবলা সবকিছু মালাখুলমৎ আল্লাহ কোরআনেকে মালাকুল বলে জানি না আল্লাহ কোরআানে যেটা বলছেন সেটা কেন বলতে রাজি নাই তারা মাঝে মাঝে আমি চিন্তা লাগে আল্লাহ সুরাই সাজদা পড়তে তা এমন ওই বক্তাই যখন বক্তব্য করছে আজরাইল আলহিসাম আজরাইসালাম মালাকুল মত বলছে তো আজ কোরআনে তো খুঁজে হাসাই হাদিসও করলেন না এসব হচ্ছে আমাদের এক পড়াশোনা পড়াশোনা লোকদের ত্রুটি জনসাধারণ কাদের কাছ থেকে শিখে তাদের কাছ থেকে যা শুনছে তাই শিখছে ভুল শুনছে ভুলই শিখছে মালাকুল তার কাজ কি তারপর আল্লাপা বলছেন সম্মানিত ফেরেছে লিখেন তাদের কাজে কয় বামে আল্লাহ বলে দিয়েছেন কাফে তাহলে এর উপরে বিশ্বাস যে তাদের আমল হচ্ছে এছাড়াও জাহান্নামের জাহ্নাতের দায়িত্বশীল ফেরেস্তা খাজনার খাজেন্জান্না এসবের ওপর প্রতি বিশ্বাস ও কতবিহী আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি বিশ্বাস কিতাব সমূহ শেষ কিতাব মহাগ্রন্থ কাল কোরআল করিমের প্রতি বিশ্বাস তার আগের কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে যদিও সেই সেই জাতিরা বিকৃত করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তাতে কিছু সই কথা থাকলেও বহু কথা তারা নিজের পক্ষে ঢুকিয়ে দিয়েছে এখন আমাদের পক্ষে বোঝাই মুশকিল যে কোনটা ঠিক কোনটা ভুল সুতরাং আল্লাহর কথা আর আসল রূপে থাকেনি যদিও তওরা তিনজির আল্লাহর কালাম ছিল এখন আল্লাহর কালামের রূপে না বিকৃত হয়ে গেছে তারাই বিকৃত করে দিয়েছে তারপরে সেই কিতাবগুলিকে আল্লাহ রোহিত করে দিয়েছেন কোরআনে করিমের প্রত্যেকটি বিধান आल्ला कितब बोले नाजुल हो विश्वास तो करते हैं क्योंकि प्रत्येक विधान विश्वास करतेल करते कौर कितब शुदू कुर नाम नाई जिस कितब्ला नाजुल कर कटी दिक रही है प्रथम कथा जब कितब आल्ला पक्ष नाजुल हो कर करीम जमीन नाजुल होता है तम तो इनजिल जबुरी आल्ला पक्ष नाजुल हो सब कितबर नाम जान से सब नाम धरे विश्वास रखब নাম জানি জানি না তাহলে আমরা মমিন হইতে পারবো এই কিতাবগুলিকে আমরা এমন কিতাবের সাথে করব না যে সব কিতাব মানুষ রচনা করেছে বেদ মহাভারত রামায়ণ তার সাথে তুলনা করব না কারণ মানুষ লিখেছে তও রাত এঞ্জিল যদিও বিকৃত কিন্তু নাম এই কিতাবগুলি এই নামে আল্লাহর কিতাব নাজল করেছে এই বিশ্বাস আমাদের सठी संबंधी कहनी हम घटना बल हम कुरने करीमिक सुरक्षित हिफाजते रहे कौर गलना, कौर गलना। जो एक घटना के अस्वीकार करे से अन्तु विकृत हो गए बुझाई मुश्किल सठीक घटना को भूल घटना से जो रास्ते करतेब ना যদি তার সমর্থন কোরআনে কারিমে থাকে অথবা নবী শাসনের হাদিসে থাকে তাহলে বিশ্বাস করো স্পষ্ট নয় স্পষ্ট নয় তাওরাত এনজিলে বাইবেলে কোন একটি ঘটনা আছে সেই ঘটনা যদি কোরআন এবং হাদিস দ্বারা তার সত্যায়ন হয় যেমন তিনটা লোক ছিল আল্লাহ পরীক্ষা করতে চাইলেন আছে না নেই আরো তিনটা লোক ছিল যে তিনটা লোক যাচ্ছিল আর ঝড় তুফন উঠে গেল পাহাড়ে ঢুকে গেল আর বন্ধ হেঁটে গেল ঘটনা আছে না নেই সেই ঘটনা যদি তাওরাত এনজিলে থাকে যেহেতু হাদিসের রেছে আমরা বিশ্বাস করবো কিন্তু এমন ঘটনা যে ঘটনা কোরআন হাদিসে তার সমর্থন নেই তোলে আছে বিশ্বাস করবো না করি না আরানি মহাদিসের যেসব আকৃদা রয়েছে বা ঘটনা রয়েছে তার সাথে বিরোধ তখন আমরা বলবেন না মিথ্যা কথা সমস্ত আম্বিয়া মসলকনকে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক পাঠিয়েছেন আম্বিয়াদের চরিত্র সম্পর্কে কলঙ্ক রয়েছে তাদের কিতাবি বিশ্বাস করবে যে দাউদ আলি ইসলাম এরকম কাজ করে দিয়েছেন সোলাইম আলাইসালাম এরকম কাজ করে দিয়েছেন না কখনো বিশ্বাস করবো না মিথ্যা কথা তাদের এবং এইসব কিতাবের যেসব বিধান মনসুখ হয়নি রোহিত হয়নি সেগুলির প্রতি আমল করব এমন কিছু বিধান আছে যেগুলি মৌসা আলি সালামের জামান ইসা জামানের ছিল আর কোরআানেও রাখা হয়েছে আমল করবেন না করবেন না কারণ মানসুখ হয়নি সেগুলি আজম আলি সাল্লামের ছেলে কুরবানি করেছেন তাই না হাবিল কাবিল কুর্বানি করেছে এবার আলি সালাম কুরবানি করেছেন কোন কালের কথা কারণ সেটা যদি সমূহের প্রতি ইমান সম্পূর্ণ হবে তারপরে কি ও কতভীর পরে ও রসুল রসুলগণের প্রতি বিশ্বাস রসুলগণের প্রতি বিশ্বাস করলে প্রথম বিষয় হচ্ছে যে যাদেরকে আল্লাহাক রসুল বলেছেন কোরআন করিমে অথচে তাদের রেসালত আল্লাহর পক্ষ থেকে আদম আলী সালাম ইসা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইউসুফ জকার তাদের রেসালত আল্লাহর পক্ষ থেকে হক কেউ যদি একজন রসুলকে নবীকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের নাম জানি তাদের মতো থেকে তাদের নাম সহ আমরা রসুল হিসেবে বিশ্বাস করব যেমন বললাম আর যাদের নাম জানি না বলবো যে আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছেন যাদের নাম জানি না আমরা বিশ্বাস রাখি যে তারা যদি আল্লাহর হয়ে থাকে আমরা বিশ্বাস করি এর আগে আমি অনেকবারই বলেছি ভারত ও মহাদেশ কোনো নবী এসেছেন কিনা ইতিহাসের পাতায় কোরআন হাদিসে কোথাও ইশারা ইঙ্গিত নেই তাহলে কি বলবো কোনো নবী আসেনি আল্লাহ এই এত প্রাচীন জাতি ভারতের সভ্যতা খুব প্রাচীন সভ্যতা আর বিনা নবীর রসুল রেখে দিয়েছেন অথচ আল্লাহ করানো বলছেন এমন কোন জাতি ছিল না যে জাতি আমি সতর্ককারী নবীর রসুল প্রেরণ করি প্রত্যেক জাতিতে আল্লাহ রসুল পাঠিয়েছেন আমা কনাম আজ নবিন আমি কোনো জাতিকে আজাদ দেব না শাস্তি দেব না জাহান নামে দেবো না যতক্ষণ তাদের মাঝে আমি নবির রসুল না পাঠিয়েছি তাহলে দীর্ঘ পাঁচ হাজার বছরের সভ্যতা যদি থাকে ভারতীয় সভ্যতা ভারত মানে অখণ্ড ভারত আপনার থাইল্যান্ড বর্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বা পাকিস্তান পর্যন্ত তো এই এলাকায় বিশাল এলাকা পাঁচ হাজার কিলোমিটারে কত কোটি কোটি মানুষ চলে গেছে যদি নবী রসুল আল্লাহ না পাঠিয়ে থাকেন কেমন করে আজাব দেবেন আল্লাহ পাঁচ হাজার বছরের কত কোটি কোটি মানুষকে তাহলে অবশ্যই আল্লাহ নবী পাঠিয়েছেন কিন্তু নাম আমরা জানি না আল্লাহ জানানি নবীন আমাদেরকে জানাননি কখন তো যখন আমরা ইরাকের ইতিহাস পড়বো দেশের ইতিহাস পড়বিস্তর ইতিহাসের ইতিহাসের সামদেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসাল্লাম যেমন মক্কামুদ্দিন আই হুদ সহলে এই আরু জাজিরাই তো আল্লাহ পাক যেসব নাম উল্লেখ করেননি কিন্তু আল্লাহ অনেক নবী পড়েছেন কারণ আল্লাহ আমি বয়ান করেছি আলাই আর তাদের অনেকে রয়েছেন যাদের বলি কিস্তা কাহিনী আপনার সামনে বর্ণনা করিনি আল্লাহ করেননি কিন্তু जी के शत शत बचर धरे बिना नबीर रेखे क्या अल्लाह पाले करेंबील तरह क्यों हैल्ला उल्लेख करेंो बहु कारण होती परे आल्ला हेकमत सम्पर्के आल्ला नाम हकीिम कि भलो जान तृत्य विषय हबिर असुलगण इमान जो তাদের ঘটনা বলি যেগুলি সত্য ঘটনা সেগুলি আমরা বিশ্বাস করব আর সত্য ঘটনা একমাত্র কোরআন এবং হাদিসে রয়েছে কেশা সোলাম দিয়া নামক যা ফার্সি ভাষায় লিখা হয়েছে আর উর্দু বাংলায় তরজমা হয়েছে নবীর সম্পর্কে যা ওইয়াহুদিনা তাদের কিতাব থেকে নেওয়া হয়েছে সেই সব কিতাব রাস্তা করে কিস্তা বয়ন করবেন না সাব্দাদের ঘটনা কোরআন এবং হাদিস তার হদিস পর্যন্ত নেই হ্যাঁ গন্ধ নেই দানিয়ালের ঘটনা আরো কার ঘটনা बहु घटना तर इब्राहिम आलिस्सलम घटना के न्राहिम आल्लम घटना के बाड़े तिलके ताल इब्राम अल्लास्ल घरिमे इब्राहिम स्वप्ने जबई कर मामी आजबा स्वप्ने देखी बाबा तुम्हें जवई कर स्वप्न वास्तव में देखिए छोटक खूब पढ़तमे ट्रेनिंग करतम वक्तव्य ट्रेनिंग कर তাতে আছে প্রথম দিন স্বপ্ন দেখলেন ইব্রাহিম সালাম সাল্লাম এব্রাহিম আলী সাল্লামকে এসে বলছে বলছে যে জবাই কোরবানি করোনি আবার দ্বিতীয় রাতে দেখলেন আবার দুইশো জবাই করে দিলেন আবার তৃতীয় রাতে দেখেন আবার দুইশো উঠ উঠে গেল কোথায় আছে কাহিনী আর আর একটি বর্ণনাছে একশো করে একশো না দুইশো সবগুলি মিথ্যা সবগুলি মিথ্যা কি জবাই করতে হবে কিন্তু আল্লাহ তো প্রিয়জনের কথা বলেননি সরাসরি আজবাহুক কা আমি স্বপ্ন দেখছি যে তোমাকে জবাই করছি কা তোমাকে কাকে ছেলেকে বলছেন মতামত কি বলকে জবাবেন হচ্ছে কোরআন কৃষি কোরআনই ঘটনা পড়েন এবং বয়ান করেন কেশাসুল আম্বাস সম্পর্কে আজকাল কেশাসুল কোরআন একটি কিতাব খেপেছে উর্দু থেকে বাংলায় তরজনের হচ্ছে খুব ভালো কিতাব কেসাসুল কোরআন কোরআনই ঘটনা এই কিতাব থেকে যদি ঘটনা পড়েন তাহলে ঠিক ঘটনা ঘটনা আর কেসাসুল আম্বা নামে যে কিতাবটি রয়েছে কখনো না তাতে বহু জল কথা কথা কথাবার্তা তারপরে আম্বিয়া এবং রসুল সাথে বেহমি কথাবার্তা রয়েছে তারপরে যেই রাসুল আমাদের জন্য এসেছেন সেই রাসুলের শরীয়ত মোতাবেক প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে আমল করা এটি হচ্ছে রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত আমাদের জন্য প্রেরিত হয়েছেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সুতরাং রসুল্লা সাল্লাম থেকে যা প্রমাণিত জীবন যেই ক্ষেত্রে সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে বিয়ে স্বাদির ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক ইবাদতবন্দির ক্ষেত্রে হোক নামাজ রোজা হজ জাকাত কোরবানি সমস্ত ক্ষেত্রে বলিয়া অমিলা আখের পরকালের প্রতি বিশ্বাস পরকালী প্রতি বিশ্বাসের যদি বিস্তারিত আলোচনা করা যায় তো চোদ্দ থেকে পনেরোটি স্তর রয়েছে আমি ওইভাবে ভাগ করে কয়েকটা স্তরের উপর আলোচনা মঙ্গলবারের আলোচনা করেছি আর বাকি কয়েকটা বাকি আছে আলোচনা হবে তবে সংক্ষেপে করে আজকে বলছি তিনটি স্তরের কথা পরকাল এই তিনটি বিষয় মোটামুটি সামিল হয়ে যাচ্ছে সবগুলিকে একটি হচ্ছে পুনরুত্থান পরকাল যখনি বলা হবে তখন আল ইমান বিল বাস মানুষ মরার পরে কি হবে পুনরুত্থিত হবে ওঠানো হবে কবরে থাকেন আর মাঠে খেয়ে আর বাগে খেয়ে আর আগুনে জলে শেষ হয়ে যাক আর আগুন হিন্দুদের মতো পুড়িয়ে দিক মাটিতে গিয়েছে নদীতে গেছে নদীতে ভেসে গেছে যেখানে থাক যে যেখানে থাকবে সেখান থেকে উঠবে সব কিছু সরে যাবে গলে যাবে মাটিতে কিন্তু পেছন দিকে পৃষ্ঠ দেশের নিম্নভাগে একটি সরিষার দাঁড় মতো হাড্ডি রয়েছে হাড় রয়েছে ইল্লা আজবুজ জানাবে তা মাটিতে খাবেন না তা দিয়ে আল্লাহর থেকে জবাবদিহি করার জন্য এ হচ্ছে ইমান বিল বা বলছিলাম যে আমাদের দেশের ইমানে মোফাসাল পড়ায় তাতে অলবাসে বাদাল মত পড়ে কোনো প্রয়োজন প্রথম বিষয় অলিয়াম আখের সামিল কি যে মরণের পরে উঠতে হবে বরং তার আগে কিছু বিষয় রয়েছে संक्षेपर उल्लेख कर इंगित कर दी मरारे जीवन शुरू मालाकोल मत आसल मरण प्रकृतिक नालकोल मत एस रोह अपना कबल कर नास्तिक मत कथा सबकि मालाकोल मत इसे अपना रोह नहीं ग तक मतलब रोह नहीं गोहर जगत आलमे ओ कबर आजादी पापी कबर नियम जदि नेक शोक है এই সবগুলির প্রতি বিশ্বাস হচ্ছে আল ইমান বিলি অমিল আফের পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত তাহলে যদি কেউ কবরের নিয়ামত কবরের আজাব কবরের মনকান্নিরের সওয়াল প্রশ্ন এসবে কেউ বিশ্বাসী না হয় তো যেন সে যদিও জান্ন জাহান্নায় বিশ্বাস করে কিন্তু এগুলি বিশ্বাস করি না তাহলে সেই ব্যক্তি কাফের মুসলিম নয় তার ইমান তো আল ইমান বিলি অমিল আখের তাহলে মদ থেকে শুরু হয়ে যাচ্ছে পুনরুত্থান একটি বিষয় বললাম আর একটি বিষয় হচ্ছে পুনরুত্থানের পরে হিসাব এবং যা পাক হিসাব নেবেন এবং হিসাব নিয়ে প্রতিদান দেবেনা ওমাইয়া মিস্তা সার ইয়ারা ভালো করলে ভালো প্রতিদান পাবেন আর যদি খারাপ করে যান দুনিয়াতে এই কর্মজগতে কর্মক্ষেত্রে তাহলে তার জন্য শাস্তি পেতে হবে সাফা রাত পরকালের প্রতি ইমান মানে আপনি যা কিছু আল্লাপাক এবং তার রকুল বলে বিশ্বাস করবেন কেউ যদি হাউজে কথা অস্বীকার করে নবীর সাফাতে অস্বীকার করে মুসলমান না তারপরে আর কি থাকলো হয়েছে ছয় নম্বরে ওয়ালকাদের খেয়রিহি অসার রেহি তকদিরের প্রতি বিশ্বাস সে কখনো ভালো হইতে পারে কখনো মন্দ হতে পারে একই জনের তকদির কখনো মাসে আল্লাহ খুব উন্নতির দিকে কখনো অবনতির দিকে বা একজন সারা জীবন শুধু অবনতি আর অবনতি আর আরেকজন শুধু উন্নতি আর উন্নতি এজন্য বলা হয়েছে তকদির খেয়রহী অসার রেহী ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস এই তকদিরের প্রতি বিশ্বাস কেমন করে সম্পূর্ণ হবে খুব সংক্ষেপে শোনায় एक क्षेत्र चार्टि कथा किसदे ब देखे मन आकदीर प्रति ईमान क्षेत्र तकदीर प्रति इमान चार्ट स्तर रही माराते कदर बला तकदिर मारातेबुल कदर तकदीर प्रति इमान चार स्तर देखी आल्ला मुखस्त आलम्लाह आल्लाकम आल्ला पाख समस्त सृष्टि जगत सम्पर्क के सम्यक ज्ञान रखें एल एम रखें আপনি কালকের কথা জানেন আগামী বছরের কথা আগামী দশ বছরের কথা পঞ্চাশ বছর একশো বছরের কথা কি হবে জানেন না যা ঘটে যাচ্ছে চোখের সামনে তা জান চোখের আড়ালের কথা জানছেন না কিন্তু আল্লাহ পাক আলামী সম্পর্কে যদি জিজ্ঞেস করি যে আল্লাপাক কত দিনের কথা জানেন কি বলবেন বুঝেছেন প্রশ্ন না বুঝেননি আল্লাহ পাক একশো বছরের খবর রাখেন না পাঁচশো বছরের খবর রাখেন আগামী যা কিছু হবে সব খবর রাখেন তা আগামী যা কিছুর মধ্যে রয়েছে জান্নাত জাহান্নাম কবরের জীবন তাহলে কে জান্নাতি হবে কে জাহান্ন আল্লাহ খবর রাখেন না রাখেন না কে বেশি রিজিক পাবে কে রিজিক পাবে না কার হায়াত বৃদ্ধি হবে কে ষাট বছর বাজবে কে দশ বছরে মারা যাবে কে একশো বছর বাজবে হ্যাঁ কে বিদেশে রুজি রেজে করবে কে সরকারি চাকরি করবে কে ব্যবসায়ী হবে আল্লাহ জানেন না জানেন না কিন্তু আপনার সামনে পাঁচটা ছেলে আছে আপনার কিছুই জানেন না যে আমার এই ছেলে डर इंजिनियर आलम हाफेज हम बड़ो व्यवसायी प्रथम स्तर आल्ला स्तर हम्म जी मार्शा मन आ কিতাব আলমের পরে হচ্ছে আল কিতাব আল্লাহ পাক যা কিছু জানেন সবই জানেন আল্লাহ পাক এবং সব তকদির হ্যাঁ লিখে পর্যন্ত কি হবে সব লিখে রেখেছেন আউ আল্লাহ আল্লা কাল কালাম আল্লাহাক কলম সৃষ্টি করলেন ফাঁকা আল্লাহ উক্ত বলে লেখো কলম লিখতে লাগবে কি লিখবো আল্লাহ উক্তাদের আল খালায়ামিল কে আমত পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের তকদির লেখো কখন লিখা হয়েছে কতদিন আগে আল ফাসান পঞ্চাশ হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তবে আল্লাহ যে জানেন জানার কোনো আদিও নেই অন্ত নেই सबकिछ सबकिी बीस आगे अने के जानत ना आज के अल्लाह फकरबुल आलमी सबकिछ लिखे रेखे कत आगे आसमान जमीन सृष्टिर पंचाश हजार बस आगे আল্লাহ ফাকরবুল আলমিনের এই তকদিরের প্রতি বিশ্বাসের তৃতীয় স্তর হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর এরাদা এবং যাকে বলা হয় আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপর কারো কোনো চাপ নেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা আল্লাহ ফাকরবুল আলমিন যাকে ইচ্ছা দেন যাকে ইচ্ছা কম দেন যার তকদিরে যা ইচ্ছা তাই করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহ তার ইচ্ছাই তিনি সাদেন কারণ আল্লাহ সব কিছুর মালিক নিজের মালিক আনায় আমরা যখন নিজের মালিক মালিক আনাই নিজে স্বাধীন আমাদের শরীয়তের দায়িত্ব আছে এই জন্য হালাল হারাম দেখে স্বাধীন আপনি হালাল কাজে স্বাধীন আপনি আজকে মাছ খাবেন না ডাল ভাত খাবেন না আপনি গোস্তু খাবেন আপনি স্বাধীন না হালাল যেগুলি আছে তাতে আপনি সাবিন আল্লাহও ধরবেন না আপনাকে কিন্তু হারামের ক্ষেত্রে আপনাকে এই জন্য ধরা হবে যে আপনাকে আল্লাহ এবাদত বন্দিগীর জন্য সৃষ্টি করেছেন আমার বাকি আল্লাহ ফরাবেন যেহেতু তিনি হুকুমদাতা আদেশদাতা আল্লাহুল খাল করলাম সুতরাং আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কারো ভাগ্য ভালো করছেন কারো মন্দ করেছেন কারো উত্থান রয়েছে কখনো কতম হচ্ছে আল্লাহর ইচ্ছার বাইরে যদি কেউ চলে যায় তাহলে আল্লাহ অপারগ হয়ে যান সুতরাং তকদিল ক্ষেত্রে মানুষেরই ইচ্ছা আছে কিন্তু মানুষের ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছা কাজ করছে যদি আমার ইচ্ছা আমি কাজ করছি আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছা কাজ করলে তাহলে আমি তো অপারগ হয়ে গেলাম না অপারোগ না আপনার ইচ্ছা আছে কিন্তু আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছার তা ব্য আল্লাহর ইচ্ছার আন্ডারে আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারেন আপনার ইচ্ছা চতুর্থ স্তর হচ্ছে যে আল্লাহ কি সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাপ সৃষ্টি করেন তকদের সৃষ্টি করেন আল্লাহ যে মাপ লোকের ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে আমাকে আল্লাহ বিংশ দিতে সৃষ্টি করেছেন বিংশ একবিংশ শতাব্দীতে আপনি জীবন জীবনযাপন করছেন আপনি আল্লাহ যাকে ইচ্ছা চেয়েছেন চোদ্দ বছর আগে সৃষ্টি আবু বকার উমার চোদ্দ বছর আগে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ তার ইচ্ছা মোতাবেক এবং আল্লাহ খালকে আল্লাহ সৃষ্টি করেছেন তো চতুর্থ যে স্তর তবদি তা হচ্ছে আল্লাহ আল্লাপাকের সৃষ্টি আল্লাহ পাক মাফলুক সৃষ্টি করেন কাজ কর্মকে আল্লাহ সৃষ্টি করেন মানুষের কাজ কাজকর্মকে আল্লাপ সৃষ্টি করেন আল্লাহ খালা কাকু মামা তা মানুষ আল্লাহ অনেক বলেছেন আল্লাহ খালে কুকুল্লা সেই আল্লাহ পাক সবকিছু মামা তা আমরা যা কিছু কর্ম করো তাও আল্লাহ সৃষ্টি করছো দলিল কি যে ছয়টি হচ্ছে ইসলামের না ইমানের স্তম্ভ ইমানের খুটি এর দলিল দলিল কোরআন কেরিমে রয়েছে না বিশাল ইসলামের হাজি রয়েছে নে এই নয় যে পূর্ব দিকে মুখ করলে না পশ্চিম দিকে মুখ করলে আসল নাকি বিষয় হচ্ছে ওই ব্যক্তি নে এবং ওই ব্যক্তি আমলকারী যে ব্যক্তি আল্লাহর প্রতি মান আমি আল্লাহ প্রতি এক আয়তে আল্লাহ পাক পাঁচটি বলেছেন আরেকটি আয়তের রয়েছে ও দলিল কাদের লেখক বলছেন তো প্রতি যে বিশ্বাস করতে হবে এর দলিল অন্য আয়তের সুরাতুল কামার আয়াত নম্বর ঊনপঞ্চাশ নিশ্চয় আমি কতদিন থাকবে হ্যাঁ একে ভেঙে ফেলা হবে না নিজে ভেঙে পড়ে যাবে হ্যাঁ না এইরকম থেকে যাবে জেন হয়ে পুরাতন স্মৃতি হিসাবে একে রেখে দেওয়া হবে যুগ যুগ ধরে আপনি জানেন নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি বেকাদার তকদির সাথে একটা এরোপ্লেন তৈরি হলো তৈরি হয়ে এরোপ্লেন এইভাবে চলতে চলতে পুরাতন হয়ে শেষ হয়ে যাবে তার বয়স শেষ হবে না নতুন এরোপ্লেন দু চার বছরের মধ্যে একটা দুর্ঘটনা বিমান দুর্ঘটনা হয়ে শেষ হয়ে যাবে কি জানে আল্লাহ জানে যতক্ষণ না ঘটেছে আমরা কিছুই জানি না আল্লাহ পাক জানে বরং আল্লাহ পাক এই কথা মনে রাখবেন এই কথাটি বলা হয়নি আল্লাহ পাক যে কোনো সৃষ্টি সৃষ্টি হওয়ার আগে থেকে জানে বুঝলেন আপনি সৃষ্টি হননি আমি সৃষ্টি হয়নি মোহাম্মদুর রসৌরুল্লাহ সৃষ্টি হননি তার আগে থেকে আল্লাহ জানেন যে অমুক সালে আমি মোহাম্মদ রুসুল্লা সালুসাল্লামকে পয়দা করবো অমুক সালে আমি আব্দুর রহমানকে পয়দা করব অমুক সালেই করব যা হয়নি হওয়ার সৃষ্টি হওয়ার জি বরং আরেকটি কথা এখানে আরেকটি কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনি একটা কাজ করতে যা এখনো করেননি আপনি জানেন না যতক্ষণ আপনি নিয়ত না করেছেন ভালো কাজ হোক মন্দ হোক যতক্ষণ নিয়োগ করেননি আপনি নিয়োগ করা যে কালটি করতাম আল্লাহ আপনার নিয়ত করার আগে থেকে জানেন আপনার নিয়ত করার আগে অন্তরে অন্তরে অনেক কথা নতুন নতুন কথার উদ্রেক হয় ভালো কথা হয় মন্দ হয় অস্ত হয় ভালো কথাও আসে অন্তরে কথা না আসলে আপনি জানতেন না যে আমার অন্তরে কি আসবে কথা জানেন আল্লাহর আপনার অন্তরে কথা না আসার আগে থেকেই জানেন যে অমুক মুহূর্তে আপনার অন্তরে এই কথাগুলি আসবে আলিমন মানে শুধু এই না যে অন্তরে যখন যখন আসলো তখন আল্লাহ জেনে ফেললেন আগে থেকেই জানেন যে এই কথাটি অমুক সময় আসবে আপনার অন্তরে এল্লা শাহন খালাকি কাদার এই দলিয়ান তারপরে লেখক হাদিস পেশ করবেন এহানের কথা উল্লেখ করার পরে যে ব্যক্তি কুফুরি কর তাহলে বুঝা গেল কেউ যদি এই সব বিষয়ের কোন একটি কে অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে তারপরে যে আয়াতির কথা আরেক ভাই বলছিলেন ওইটি হচ্ছে আমানা রসুল নাকি হ্যাঁ এখানে চারটি আছে পাঁচটি সময় আছে হ্যাঁ বলেন আফি সাহেব অমাই অক্ষ বিল্লাহালা কাপি অকিহি অরুসুলি অলি অমিলা আফি সুরা সুরান এহসান সম্পর্কে সময় মনে হয় এহসান এবং তারপরে এই যে ইসলামের তিনটি দিনের যে তিনটি স্তর রয়েছে ইসলাম ইমান আর খান এর দলীয় যেন বিশ্বাস হাদিস ইনশাল্লাহ আগামী সপ্তাহে শেষ হবে মোহাম্মদ